প্রিয়নবী হাজর মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লামের পিতা আব্দুল্লাহ ওনা দাদা আব্দুল মতালিক উনি আব্দুল্লাহ মান্যতের পরে তিন নিয়ত করলেন আবদুল্লাহকে বিবাহ করাবেন তিনি আব্দুল মোতালিব তার ছেলেকে বিবাহের জন্য ওহাবের মেয়ে আমিনার সাথে কারণ সে সময় ওহাবেন একজন বিবাহের জন্য প্রস্তাব দিলেন আব্দুল মোতালিব তার ছেলে আব্দুল্লার জন্য এবার হাজ ইবনে আব্বাস আল্লাহ তালু বলেন যখন রসুল সাল্লি পিতা আব্দুল মোতালিব তিনি বিবাহের জন্য যাচ্ছিলেন রাস্তার মাঝে পথে একজন মহিলা ইহুদি মহিলার সাথে দেখা হলো যে নাকি তাওরাত এবং ইঙ্গির সম্পর্কে ভালো ধারণা রাখত তিনি তার নাম হলো ফাতেমা বিনতে মোর তিনি আবদুল্লাহকে দেখে এক সাইডে নিয়ে গেলেন বললেন যে আমি তোমাকে একশোটি উঠ দিব কিন্তু তুমি আমাকে গ্রহণ করো প্রত্যাখ্যান করলেন বললেন যে জিনিস হারাম সেটা আমি গ্রহণ করতে পারি না যে জিনিস প্রকাশ্য করা যায় না সেটা আমি করতে পারি না তিনি করে চলে গেলেন যখন বিবাহসাদী হওয়ার পরে আমিনার সাথে বিবাহ হল বিবাহ হওয়ার পরে তিন দিন তার সাথে থাকার পরে ফিরছিলেন ফিরার পথে আবার সে ফাতেমা বিন মোর সাথে দেখা উনি তাকে ডেকে বললেন আবদুল্লাহ তুমি কোথায় গিয়েছিলে বললাম আমি বিবাহ করতে গিয়েছিলাম আমি আমিনাকে বিবাহ করেছি উনি বললেন যে দেখো আমি কোন খারাপ মহিলা নয় আমি তোমাকে প্রথম যখন তুমি যাচ্ছিলে তোমার চেহারার মধ্যে তোমার কপালে আমি দেখছিলাম নবুয়াতের একটি নূর দেখছিলাম যা ঝকঝক করতেছিল যা চমকাতেছিল যা আমি পূর্বের কিতাব তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে পড়েছিলাম আমি তার মধ্যে জানতে পেরেছিলাম সে নূর তোমার চেহারায় ভাসছিল কিন্তু আজকে আমি সেটা দেখছি না ভাবলাম তুমি এই নূর কোথাও রেখে আসছ কিন্তু আমি ভেবেছিলাম সেই নূরের অধিকারী যেন আমি হই কিন্তু আল্লাহ যার জন্য চাবেন যার ভাগ্যে রেখেছেন তার কাছেই হবে এবার আবদুল্লাহ যখন নাকি আমিনের সাথে বিবাহবন্ধন হল বিবাহবন্ধনের কিছুদিন পরে তিনি বিবাহের কিছুদিন পরে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে যান তার সাথে আদায় কাফেলা ছিল সিরিয়া থেকে যখন ফিরার পথে তিনি অসুস্থ হয়ে যান অসুস্থ হয়ে যাওয়ার ফলে তিনি তার নানার এলাকা মদিনাতিলমানাওয়ালা এসরাবে সেখানে তিনি থেকে যান এবং তার কাফেলান লোকজন মক্কায় ফিরে আসে যখন তার বাবা আব্দুল মোতালিক জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ কোথায় তিনি বললেন তারা উত্তর দিলেন যে আব্দুল্লাহ তার নানার বাড়ি মদিনাতে রয়ে গেছে অসুস্থতার কারণে আসতে পারেনি হারিসাকে আব্দুল মোতালিক পাঠালেন উনি গিয়ে দেখেন শুনতে যে আবদুল্লা দীর্ঘ এক মাস অসুস্থ থেকে এতেকাল করেন তিনি এই দুঃসংবাদ নিয়ে আবার মক্কায় ফিরে আসেন যখন নাকি তার বাবাকে এবং আমেরাকে সংবাদ শোনালেন তারা মর্মাহত হলেন শোক পালন করলেন এদিকে ওই সময় রসুল সাল্লা জন্ম গ্রহণ করেনি তো আর রসুল সাল্লাস্লাম জন্মের অল্প দিন আগেই তিনি তার বাবাকে হারান বাবার চেহারা দেখতেও পারেননি এতিম নবী প্রিয়বী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের বাবার হারান এবং তার বাবা আবদুল্লাহ ইন্তেকালের সময় একটি বাধি কয়েক পাঁচটি উঠ এবং কিছু বকরি রেখে যান এই প্রিয় নবী হাজরতাম যার বাবার ঘটনা শুনলাম তা আমা আমিন বিবাহের ঘটনা আমরা শুনলাম এই নবী সাল্লি সাল্লামের আদর্শ সম্পর্কে আমাদের জানতে হবে তার আদর্শে আদর্শবান হয়ে জীবন পরিচালিত করতে হবে আল্লাপাক থেকে তহফিক দান করুন আসসালামাইকুমুল্লাহ